আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যে আমরা নবী সাল্লা সাল্লামের সাথে সালাত আদায় করতাম আমাদের কেউ কেউ সাজদা কালে বেশি গরমের কারণে কাপড়ের প্রান্ত সাজদার স্থানে রাখত